আসসালামু আলাইকুম ওর ও আলহামদুলিল্লাহ শ্রোতা বৃন্দ আমরা আমাদের আশেপাশে যা কিছু আছে যদি তার দিকে একটু নজর দিই তাহলে সব বিষয়গুলির সব জিনিসগুলির উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি যেমন আমরা যে ঘরে যে রুমে বসবাস করি সেটি কেন এই রুমটি তৈরি করার উদ্দেশ্য কি তাহলে এর উত্তর হয় যে এটা থাকার জন্য যদি বলা হয় এই চেয়ারটি কেন এই টেবিলটি কেন তাহলে আমরা সবাই জানি যে চেয়ারটি বসার জন্য টেবিলটি বিশেষ এক উদ্দেশ্যে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় এই আলো কেন এই লাইট কেন তাহলে আমরা অবশ্যই বলবো যে এই অন্ধকারকে উজ্জ্বল করার জন্য কিন্তু আমরা মানুষ হয়ে কখনো চিন্তা করেছে কি যে আমরা কেন আমরা মানুষ কি উদ্দেশ্যে আল্লাহ রাবুল্লাহ আল আমাদেরকে কি উদ্দেশ্যে কেন সৃষ্টি করেছেন দুনিয়াতে সকল বস্তুর পিছনে একটা উদ্দেশ্য পাওয়া যায় তাহলে আমাদের পিছনে উদ্দেশ্য কি আমি আপনাদের সামনে একটি বিশেষ যার নাম হচ্ছে আলমা আলমান নাজি আলমান সুরাহ হাফেদ হেকামি বইটি লিখেছেন বইটির শুরুতেই তিনি একটি প্রশ্ন করেছেন বরং পুরো বইটি প্রশ্ন এবং উত্তর আকারে লিখিত হয়েছে প্রথম প্রশ্নটি তিনি যা করেছেন এবং উত্তর দিয়েছেন সেই প্রশ্নটি হচ্ছে মা আউ মা আল আলাল ইবাদ বান্দাদের উপর ওই জিনিসটি কি যেটি সর্বপ্রথম তাদের উপর জরুরি তিনি উত্তরে বলছেন প্রথম সেই বান্দার উপর যেটি ওয়াজিব যেটি জরুরি জিনিস সেটা হচ্ছে বান্দাকে সেই বিষয়টি জানা যে কারণে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে সৃষ্টি করেছেন যে কারণে তার অঙ্গীকার নিয়েছিলেন যে কারণে রসুলগণ পৃথিবীতে যুগে যুগে প্রেরিত হয়েছেন যে কারণে আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়েছে যে কারণে ওয়ালে আজালিহি খোলে তাতির দুনিয়া আখেরা যে কারণে দুনিয়া ও আখেরাত সৃষ্টি হয়েছে জান্নাত এবং জাহান্নাম তৈরি করা হয়েছে সেই বিষয়টি যেটা আমাদের উপর সর্বপ্রথম ওয়াজেব যে বিষয়টি জানা যে উদ্দেশ্যটি জানা যে কারণে আমাদের সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা যেন আল্লাহ হাবুল্লাহ আলমিনের ইবাদত করি আল্লাহ হাবুল্লা আলমিন কোরআন মজিদে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট বলছেন ওয়ামা খাল জিন্না ইনসা ইল্লা আলি আবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের উদ্দেশ্যে বন্ধুগণ তাই মানুষের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহ রাখমিনের ইবাদত করবে এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য মানুষের আরো অনেকগুলি কাজ থাকতে পারে মানুষের আরো অনেকগুলি জরুরি জিনিস থাকতে পারে কিন্তু যে বিষয়টি সবচেয়ে বড় জরুরি যে বিষয়টি অবশ্যই তাকে করতে হবে যে উদ্দেশ্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে আলমিন এ আকাশ এবং জমিনকে এমনি এমনি সৃষ্টি করেননি তিনি বলেন ওয়ামা খালাকা ওয়াতি আলদা আমি সৃষ্টি করিনি আকাশ সমূহকে এবং জমিনকে ওয়ামা বেহমা এবং উভয়ের মাঝে যা কিছু আছে আলামুন কিন্তু অনেকেই এই বিষয়টি জানে না বন্ধুগণ তাই বান্দা হওয়ার পর আমাদেরকে বন্দেগি করতে হবে আব্দ হওয়ার পর দাস হওয়ার পর আমাদের দাসত্ব করতে হবে আর সে দাসত্বটা হবে আল্লাহ রাবুল আলমিনের যাকে আরবি পরিভাষায় হয় বা আর কিছু বলা হয় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে যারা আমরা আজ এই সামান্য আলোচনাটি শুনলাম যেন এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইবাদত শুরু করিমালামাইকুম